লা মানবতার সমাধান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 এই মুহূর্তে পিছ টিভি দেখছেন আপনাদের প্রত্যেককে অনেক অনেক বন্ধুগণ আমরা ধারাবাহিক ভাবে আলোচনা করছিলাম কবির আগুনা গুণাগুলোকে নিয়ে কারণ আমাদের মাঝে কবির আগুনা আজ বিভিন্ন নিজেরা সাবধান হতে পারছে না বলে আকাশের গজব দিক থেকে আমাদেরকে পাকরাও করছে নিজেদের হাতের কামাই অন্যায়ের শাস্তিতে পৃথিবী বরবাদ হচ্ছে আমাদের সুখ শান্তি হারিয়ে যাচ্ছে আর পরকালের জাহান নাম অপেক্ষা সুতরাং আপন জনকে নিয়ে আর এই আমাদেরই উদ্যোগ আমরা পরস্পর আলোচনা করতে চাই কবিরা গুণাগুলোকে নিয়ে জাতীয় থেকে বেঁচে থাকতে পারি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দিন আমিন বন্ধুগণ আজকে আমরা আলোচনা করতে চাই একটি কবিরা গুণা নিয়ে তা জেহাদের ময়দান থেকে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা আল্লাহ এই পৃথিবীতে আমাদেরকে পাঠানোর আগে আদম আলী সালাতামের শত্রুর সাথে ও তাকে পরিচয় করিয়ে দিয়েছিলেন আমরা সবাই জানি আল্লাহ সুফহানকে পৃথিবীর খালিফা হিসেবেই সৃষ্টি করেছেন কারণ সৃষ্টির আগে বলেছেন ফেরেস্তাদেরকে তিনি কি জাননাতে নির্দিষ্ট সময়ের জন্য রেখেছিলেন ফকিগণ আলিমে দিনগণ বলেছেন মৌলিক তিনটি কারণে আল্লাহ আদম আলিহিস রেখেছিলেন এর এক নম্বর কারণ ছিল জ্ঞান শিক্ষা দেয়া ও আল্লাহ নিজে শিক্ষক হয়ে জ্ঞান জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য আদম আলী হিসালে জাননাতে রেখেছিলেন তার পরম শত্রু ইবলিসের সাথে শয়তানের সাথে পরিচয় করাতে এবং শয়তানের চক্রান্ত কত গভীর কত সুনিপুণ তার সাথে পরিচয় করার আর তিন কারণ ছিল রব্বুল আলমিন আদম আলীহি সাল্লাম এবং তার সন্তানদের জন্যে তৌবার দরজাটা খুলে দেওয়ার জন্য সবহান আল্লাহ যদিও দুর্ভাগ্যজনক সত্য আমাদের দেশে বিভিন্নভাবে আদম আলীহিসুসাল্লামকে জান্নাতে রাখার ঘটনা বলা হয় মিথ্যা আলী অনেকে আবার বলে যদি আদম আলিহিসুসাল্লাম জাননাতে নিষিদ্ধ গাছের কাছে না যেতেন তাহলে হয়তো দুনিয়ায় আশাই লাগতো না না ওদুবুল্লাহ আহমেদ রব্বুল আলমিনার খালিফা হিসাবেই তাকে সৃষ্টি করেছেন কিছু সময় রেখেছিলেন জান্নাতে জ্ঞান শিক্ষা দিতে চরম শত্রু কূট কৌশলকারী শয়তানের সাথে এবং তার কুটকৌশলের সাথে পরিচয় করাতে আর তিন নম্বর তৌবার দরওয়াজাটা খুলে দিতে কোরআন এবং শূন্যতাটা তাই প্রমাণিত রব্বুল আলমী নিষেধ করলেন আদম আলী হিসালকে ও আদম তুমি এবং তোমার স্ত্রী দুইজন মিলে ওই গাছটার কাছে যেও না জান জানো কেন আল্লাহ নিষেধ করেছেন এই গাছটার কাছে যেতে ইনতা যা কাসের কাছে গেলে তোমরা হয়তো ফেরেস্তা হয়ে যাবে অথবা চিরস্থায়ী জাননাতেই থাকতে পারবে কারণ আদম তো এর আগে দেখতে পেয়েছেন দুনিয়ায় আসলে কষ্ট করতে হবে হাল চাষ করতে হবে ধান টান মারাই দিতে হবে নিজে কাটতে হবে নিজে রান্না করে খেতে হবে এই সন্তান সন্ততি দুনিয়ার সব তিনি শিখেছেন জাননাতেই কিন্তু যদি দুনিয়ায় না গিয়ে ডাইরেক্ট জাননাতেই থাকতে পারা যায় কষ্ট থেকে বেঁচে যাওয়া যায় ধোঁকা দিল এই কথাটাকে ষড়যন্ত্রের মাধ্যমে উপস্থাপন করলো ই ব্লিস আর শয়তান আদম আলি সালাম এবং তার স্ত্রী হাওয়া আলহিমা সালাতাম দুজনে পতস্খলিত হয়ে গেলেন তারপর রব্বুল আলমিন রব্বুল আলমিনের কাছে তারা ক্ষমা চাইলেন কাঁদলেন রব্বুল আলমিন নিজেই তাদের তৌবা করার জন্য শব্দ শিখিয়ে দিলেন ওর আনালকে বললেন ফতাহ আদমির রব্বিহি কিন আদম আলিহ সালুসালাম তার রবের পক্ষ থেকে কিছু বাক্য পেলেন যা দিয়ে তিনি তৌবা করলেন আর বাক্যগুলো কি রব্বুল আলামিন কোরআনুল কারিমে উঠিয়ে দিয়েছেন তাহলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনা যদিও দুর্ভাগ্যজনক সত্য আমাদের অনেকেই বলেন অনেকেই বলতে চান আদম আলাইহিস অন্য কিছু দিয়ে তওবা করেছেন অন্য কারো ওসিলা নিয়েছেন নাউযুবিল্লাহ মিন যালিক কোরআন এবং সুন্নাহ দ্বারা আউধ প্রমাণিত নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাতে রেখে শত্রুর কৌশলের সাথে পরিচয় করিয়েছেন তারপরে তিনটি বিষয় যখন সতত স্পষ্ট হয়ে গিয়েছে রব্বুল আলমী আদমকে জ্ঞান শিক্ষা দিলেন আদম আলী হিস্লা শত্রুর সাথে পরিচিত হলেন তার কৌশল সম্পর্কে জানলেন তৃতীয়ত রব্বুল আলমিন তাদের তৌবা কবুল করলেন তৌবার বাক্য তারা জানলেন এবার আব্বাহ মিনহা ও আদম দুনিয়ায় চলে যাও জেনে রেখো কুমলি বা তোমরা দুইজনই পরস্পরের শত্রু শয়তান চিরশ্রু আর রব্যুল বলছেন শয়তান তোমাদের শত্রু তাকে শত্রু হিসাবেই গ্রহণ করো অন্য আয়ের রব্যুল আলী বলছেন শয়তান তোমাদের সুস্পষ্ট শত্রুও পৃথিবীতে রয়েছে আর আদম আলিহালাম তিনিও পৃথিবীতে এসেছেন আদম আলি হুসাল্লা তোসাল্লামের সন্তানরা পৃথিবীর দ্বারায় হচ্ছে বংশানুক্রমিক বাস্তবতায় আর শয়তান সে তার অবস্থান থেকে তা অনুসারী অনুকরণকারী তার সন্তানদের নিয়েও রয়েছে এই যে সত্য এবং মিথ্যা ন্যায় আর অন্যায় শয়তান আর আদম এবং শয়তান এবং আদম সন্তানদের মধ্যে ক্লেশ এটা চিরন্তন আর এই চিরন্তন সত্য কি কখনো কখনো শয়তান বিজয়ী করতে চায় নিজের অবস্থা থেকে যে আদমের সন্তানদের মাঝেই দুই ভাগ করে দেয় পরস্পর বাঁধানোবাদ তৈরি করে দিতে কেউ কেউবা বা শয়তানের গোলাম হয়ে শয়তানের বন্ধু হয়ে শয়তানের আপন হয়ে নিজেই শয়তানে পরিণত হয়ে যায় রব্বুল আলমিন জিন শয়তান যেমন বলেছেন দুষ্ট মানুষদেরকেও শয়তান বলেছেন শায়াত ইন আল জিন মানুষ শয়তান আর জিন শয়তান তো মানুষ শয়তান যখন ভালো মানুষদের বিরুদ্ধে লেগে যায় পরস্পর বাদানুবাদ এবং শয়তানের প্ররোচনায় দুষ্ট মানুষেরা অর্থাৎ মানুষরূপী শয়তানেরা আর শয়তান্ত রয়েছে এই পটে তারা যখন চায় সত্যকে ধ্বংস করে দিতে মিসমার করে দিতে মুছে দিতে পৃথিবী থেকে তখন বিভিন্ন পরিস্থিতি আর প্রক্রিয়ার তৈরি হয় এমন সব পরিস্থিতি আর প্রক্রিয়ার মোকাবিলা করতে গিয়ে সঙ্গবদ্ধভাবে মুসলমানদেরকে সত্যের জন্য যে লড়তে হয় এরই একটি প্রক্রিয়ার বাস্তবতার নাম হল যুদ্ধ কারণ নিজের অস্তিত্ব রক্ষার জন্যই কেবল মুসলমানদেরকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হয় অন্যায় তাদেরকে গ্রাস করে ফেলতে চায় তখন প্রতিরোধের জন্যে প্রতিরক্ষার জন্যে আগ্রাসী অবস্থায় নয় আমরা দেখতে পাই মোহাম্মদুর রসুরল্লাহ সাল্লাহমের জীবনে তিনি মাকাতুল মক্করমায় জন্ম নিয়েছেন চল্লিশ বছর পর্যন্ত বেড়ে উঠেছেন সকল মানুষ তাকে ভালো বলেছে আপন বলে গ্রহণ করেছে আলামিন বলেছে আসাদিক বলেছে কিন্তু যখন তিনি সত্যের আহ্বান দিয়েছেন ওহি পেয়ে এক আল্লাহকে ইলাহ বলে গ্রহণ করতে দাওয়াত দিয়েছেন শত্রু হয়ে গিয়েছে এমনকি তিপ্পান্ন বছর বয়সে তিপ্পান্ন বছরের স্মৃতি বিজড়িত তেরো বছরের নবৌতের দাওয়াতের স্মৃতি বিজড়িত মাখ্যাতুল থেকে তাকে হিজরত করতে হয়েছে শুধু তাই না অন্য দেশে অন্য ভূখণ্ডে হিজরত করার পরেও রসল সাল্লাহ তাল আলী হুসাল্লাম এবং তার সাহাবাইকে আলামীল্লাহ আনহুমকে ধ্বংস করে দেওয়ার জন্যে মক্কার কাফের মুশ্রেকরা শয়তানের প্ররোচনায় নিজেরা মানুষ শয়তানগুলো আগায় এগিয়েছে যুদ্ধ করার জন্যে ধ্বংস করার জন্যে মদিনাকে আর তাই প্রথম ইসলামের যুদ্ধ সংগঠিত হয়েছে বদরের যুদ্ধ মাত্র তিনশো তেরো জন সাহবাই এক হাজার প্রশিক্ষিত সৈনিকের বিরুদ্ধে যুদ্ধ করেছেন রব্বুল আলমের সাহায্য করেছেন কিন্তু এই যুদ্ধটা ছিল কেবল প্রতিরোধের প্রতিরক্ষার অপরদিকে মক্কার কাফের মুশ্রিকেরা চেয়েছে ধ্বংস করে দিতে এই যে বদরের যুদ্ধের পরিস্থিতি বদরের যুদ্ধ পৃথিবীতে হয়েছে একবার বটে কিন্তু এমন পরিস্থিতি সব সময় তৈরি হবে শুধু বদরের যুদ্ধই নয় উহুদের যুদ্ধ খন্দকের যুদ্ধ আহজাবের এমনি করে রসুল সল্লাহ তাল আলী হুসাল্লাম মাদিনাতুল মোনারায় ১০ বছরের নবুয়ী জিন্দেগিতে যুদ্ধের ময়দানে প্রতিরোধ আর প্রতিরক্ষার জন্য মিথ্যার বিরুদ্ধে অবস্থান নিয়ে যুদ্ধের মুখোমুখি হতে হয়েছে এই যে পরিস্থিতিগুলো পৃথিবীর ইতিহাস সাক্ষী এমন পরিস্থিতি ঘুরে ঘুরে পৃথিবীতে আসবেই কিন্তু যখন এমন বদর উহুদ খন্দক আহজাবের যুদ্ধের পরিস্থিতি তৈরি হয় অথবা ওই যুদ্ধগুলো যখন হয়েছিল তখন ইমানের দাবি রেখেও যদি কেউ ওই সকল যুদ্ধে সত্যের পক্ষে লড়তে না চায় সে কবিরা গনাহে লিপ্ত তার অন্য আমল কবুল হওয়া প্রশ্ন সাপেক্ষ রবুল আলমিন তো বা না করলে তাকে ক্ষমা করবেন না সামনে কি আর এমন নতুন নামে নতুন আবরণে নতুন বিবরণে নতুন পরিস্থিতিতে এর প্রক্রিয়া এর প্রেক্ষাপট তৈরি হবে না বন্ধুগণ হবে এবং হচ্ছে কিন্তু যখনই সত্য সত্যের পক্ষে অবস্থান গ্রহণের প্রয়োজনীয়তা আসবে যদি কেউ সত্যের পক্ষ অবলম্বন না করে নিজেকে নিরপেক্ষ বলে দাবি করে সুবিধাভোগী বলে দাবি করে সুবিধাবাদী বলে দাবি করে অথবা মিথ্যার পক্ষে চলে যায় সে কবিরা গুনিপ্ত বন্ধুগণ আজ আমাদের নিজেদের প্রস্তুতি নেওয়া উচিত এমন যেকোনো প্রেক্ষাপটে আমরা যাতে সত্যের পক্ষেই থাকি আমরা যাতে কখনো নিজেদেরকে নিরপেক্ষ অথবা মিথ্যার পক্ষ এমনটাই যেতে না দেয় আল্লাহ না তার মধ্যে সকলকে থেকে হেফাজত করুন বন্ধুগণ আমরা এই বিষয় নিয়ে আরও কথা বলবো ছোট্ট একটি বিরতির পর ততক্ষণ আমাদের সাথেই থাকুন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 मौलिक नीतिमाल जार्धम बोझा सहजाम बुनियादी शिक्षा पोत साधारण उदाहरण प्रति बुधवार प्रत दस टे पुन सम्प्रचार सकाल साढ़े आठ टेल देस टी বিশ্ব সৃষ্টিতে সবচেয়ে মেরাকান করে এটি প্রজ্ঞাপন কেতান কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে যাতে সমাজের লোকদেরকে বুঝাতে সক্ষম হয় এটি মহা কল্যাণময় ও নিরাময় এসো কোরআনের ছায় প্রতি বুধবার রাত সাড়ে এগারোটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে বাংলায় সমাজের জটিলতা কমাতে समाज के शांतिपूर्ण समाज रूपान्त कर डर मंजूर इला जीवन बहु समस्त समाधान पर আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরাকাত ছুট্ট বিরতির পর বন্ধুগণ আবার আমরা একত্রিত হলাম আমরা আলোচনা করছিলাম বদরহুদ আর খন্দ এর পরিস্থিতি পৃথিবীতে নতুন নামে নতুন আবরণে আসতে পারে কারণ অন্ধকার যুগ নতুন নামে পৃথিবীতে ছড়াচ্ছে শয়তান আর দুষ্টামি আর দুরাচারিতা সত্যকে গ্রাস করার জন্যে বিভিন্ন প্রক্রিয়ায় আগাচ্ছে এমন যে কোনো প্রক্রিয়ার পরিস্থিতি যখনই সৃষ্টি হবে তখন কেউ যাতে আমরা পালিয়ে না যাই সত্যের পক্ষ ছেড়ে দিয়ে সত্যকে বাদ দিয়ে তাহলে কবিরা গুণাহে লিপ্ত হবো যে উচিত এমন কবিরা গুণাহে যারাই লিপ্ত তাদের নাই কোনো সফলতা দুনিয়ায় পরকালে তো অবশ্যই না কিন্তু হা পৃথিবীতে আমাদের বর্তমান বাস্তবতায়ও অতীত ইতিহাস থেকেও আমরা শিক্ষণীয় অনেকগুলো কারণে মানুষ সত্যের পক্ষ বাদ দিয়ে নিরপেক্ষ বলে সুবিধাবাদী সুবিধা সুবিধাভোগী হয়ে মিথ্যার পক্ষ অবলম্বন করতে চায় এর দ্বারা মনে করে সে বেঁচে যাবে কিন্তু বাঁচতে পারে কি ইতিহাস বলে না বিধান বলে না তারপরেও মানুষ করে বিভিন্ন কারণে হয়তো এক নাম্বার মানুষ তার জীবনের প্রতি ভালোবাসা রাখে অনেক বেশি কবির ভক্ত হয়ে মিথ্যা গান গেতে চাই এইভাবে মরিতে চাই না আমি সুন্দর ভুবনে মরতে চায় না বেঁচে থাকতে চায় অনেক দিন হাজার বছর আমি বাঁচতে চাই এই হাজার বছর বাচার আকাঙ্ক্ষা কয় সত্যের পক্ষে যাবো তো মরে যেতে হবে জীবনের মায়া থেকে যেতে চায় না জেনারাখা উচিত জীবনের এই মায়ায় চিরস্থায়ী কি কেউ বেঁচে থাকতে পেরেছে এই পৃথিবীতে সম্পদ যদি কাউকে চিরস্থায়ী বাঁচার গ্যারান্টি দিত তাহলে অবশ্যই কারুন বেঁচে থাকত কিন্তু রব্বুল আলমীন কারুনকে ধ্বংস করেছেন তার টোটাল সম্পত্তি শুদ্ধ দাবিয়ে দিয়েছেন সম্পদ তাকে বাঁচাতে পারেনি ক্ষমতা শাসন ক্ষমতা যদি কাউকে চিরস্থায়ী বাঁচতে দিত তাহলে ফেরা এমন বাঁচত কিন্তু রব্বুল আলমিন তাকে লোহিত সাগরের সুয়েজ উপসাগরে পানির মধ্যে ছুবাই আর ডুবাইয়া মেরেছেন আজও পৃথিবীতে সুটকি হয়ে রয়েছে ফেরাউন বাঁচতে পারিনি যদি কেউ বলেন আল্লাহর আপন হলে ভালো হলে দীর্ঘদিন বাঁচা যায় না মোহাম্মদুর রসুল্লাহ আপন পীতে আর কেউই নেই কিন্তু তাকেও মৃত্যুবরণ করতে হয়েছে ইন্নাক নী আপনি মৃত্যুবরণ করবেন আপনি মৃত্যুবরণকারী সবাই মরবে কুল্লু নবসিন্দা ইকুল সবাইকে মৃত্যুবরণ করতে হবে মৃত্যু থেকে পালায়ে বেড়াও আমি বলেছেন মৃত্যু তোমাকে পাকরাও করবে ওয়ালাউ তুম তুম ফি বুরুজ মুসৈয়াদা কঠিন দুর্গের ভিতরেও যদি থাকো মৃত্যু পাকরাও করবে কোথাও থেকে বাঁচা যাবে না যেহেতু বাঁচাই যাবে না মরতেই হবে তাহলে পালায়ে লাভ থাকে যে এমন বিশ্বাস তৈরি করতে পারে নিজের মধ্যে সে তো আল্লাহর দেয়া জীবনটা আল্লাহকেই দেয়া দেয় আর যারা আল্লাহর দেয়া জীবন আল্লাহকে দিয়ে দিতে চায় তারা মরে না বলেছেন তাকে মিলিত বলো না বরং সে জীবিত রব্বুল আলমিনের পক্ষ থেকে রিজিক সে প্রাপ্ত হয় সুতরাং জীবনের মায়ার কারণে পালায়া যাবে এমনটা অবশ্যই কবিরা হওয়া উচিত হতে পারে অনেকে পদ পদ লাভের জন্যে সত্যের পক্ষের অবস্থান থেকে যুদ্ধের ময়দান থেকে পালায়া যায় আমরা দেখতে পাই পলাশিরাম্য কাননে বাংলার স্বাধীন সুলতান সিরাজ উদ্দৌলার বিরুদ্ধে যদিও তার পক্ষে ছিল কিন্তু বিরুদ্ধে অবস্থান নিয়ে পদের কারণে মির্জাফর আলাদা হয়ে গিয়েছিল পলায়ন করেছিল কিন্তু মির্জাফর কি নবাব উপাধি নিয়ে পৃথিবীতে বেঁচে থাকতে পেরেছে আজও পৃথিবীতে বিশ্বাসঘাতকতার দলিল মির্জা কেউ এই নাম রাখে না পদের জন্য ময়দান থেকে পালায় না? হতে পারে কেউ কেউ টাকা পয়সা সোনা দানার জন্যে সম্পদ পেয়ে ঘুষ পেয়ে বন্ধুগণ এমনটা যারা করে সম্পদ কি পৃথিবীতে মানুষকে চিরস্থায়ী করে কদ্দুর সম্পদ নিচের প্রয়োজন বন্ধুক আজকের পৃথিবীতে জিহাদের বাস্তবতা যদিও জেহাদ শব্দটি শুনলেই যেন কেমন আতকে উঠতে হয় জেহাদ মানেই মারামারি নয় জেহাদ মানে কাটাকাটি নয় জেহাদ মানে কাউকে আঘাত করা নয় জেহাদ মানে নিজে সত্যের উপরে অটল তাকার সর্বাত্মক প্রচেষ্টা তো নিজে সত্যের উপর অটল তাকার সর্বাত্মক প্রচেষ্টা থেকে কেউ যদি পিসপা হয় এটা কবি রাগুনা আজকে বিভিন্নভাবে আমাদের উপর আক্রমণ আসছে যেমন মনে করুন কালচারাল আক্রমণ আজ যেভাবেই সংস্কৃতি চর্চার নামে ন্যাংটামি বেহায়াপনা চরিত্রহীনতা সমকামিতা যত চাকু প্রবৃত্তি চরিতার্থকরণ ছড়িয়ে দেয়া হচ্ছে বেপর্দা ছেলেমেয়ের মেশামেশি অবাধ এই এইসব আচরণ যেভাবে ছড়িয়ে দেয়া হচ্ছে এর বিরুদ্ধে আমরা কয়জন আজ সুষ্ঠু সংস্কৃতি চর্চার চেতনা নিয়ে আগায়ে আসছি আমরাও কি পলায়ন করছি না বিভিন্নভাবে বদরহুদ খন্দকের বাস্তব পরিস্থিতি তৈরি হলে তার থেকে পলায়ন যেমন কবিরা গুণা বিভিন্ন প্রক্রিয়ায় আজকে তৈরি হওয়া অন্যায় অসত্যের আগ্রাসনের বিরুদ্ধেও নিজেকে দৃঢ় পদে দাঁড়াতে হবে যদি না দাঁড়ায় কেউ তাহলে যুদ্ধের ময়দান থেকে পলায়নের মতো কবিরা গুণাহে লিপ্ত হবে জেনে রাখা উচিত পৃথিবীতে কখনো সত্য ফুল বিছানু গালিচার সংবর্ধনা পেয়ে প্রতিষ্ঠিত হয় নাই সুতরাং আপনি যদি শিক্ষাক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে সত্য ন্যায় আর কল্যাণ আন্দোলন করতে চান আপনাকেও কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে পারে মধ্য রাস্তায় গিয়ে রণভঙ্গ দিয়ে পলায়ন করা যাবে না আপনি যদি কালচারাল আগ্রাসনের বিরুদ্ধে ন্যায় আর কল্যাণের অবস্থান তুলিয়ে ধরে মানুষকে মানুষের সুকমার বৃত্তি প্রস্ফুটিত করার জন্যে সুন্দর সংস্কৃতি চর্চা ছড়িয়ে দিতে চান তাহলে অনেক আক্রমণ অনেক আক্রুশ অনেক আগ্রাসী বাস্তবতা আপনাকে ধাওয়া করবে মধ্য রাস্তায় পালায়া যাবেন অবশ্যই হওয়া উচিত নয় আপনি যদি এই বাদ মামালাত আখলাক সুন্দর পরিবার গঠন সামাজিক অনাচার বন্ধ করা এই সব সবগুলো বিষয়ের ব্যাপারে এক এক করে এক একটি সেক্টরে আগায়া যান সত্যের পক্ষে অন্যায়ের বিপক্ষে কল্যাণ প্রতিষ্ঠা করার জন্যে অকল্যাণ বিদৌড়িত করার জন্যে দেখবেন বিভিন্ন খারাপ পরিস্থিতির তৈরি হবে দুর্ভাগ্যজনক অভিজ্ঞতার মুখোমুখি হতে হবে তখন রণভঙ্গ দেওয়া যাবে যদি রণবঙ্গ কেউ দেয় তাহলে অবশ্যই জেনে রাখতে হবে যুদ্ধের ময়দান থেকে পলায়নের মতো কবিরাগুনা তার দ্বারা হচ্ছে এন আমরা প্রশ্ন করতে পারি কখন মানুষ পলায়ন করে কখন পলায়ন করার কিছু কারণ তো আমরা বললাম পদের কারণে আর্থিক লু বা লালসার কারণে মৃত্যুকে ভয় করার কারণে হ্যাঁ আবার কখনো কখনো মানুষ পলায়ন করে মানুষ কখনো কখনো পলায়ন করে হতাশার কারণে হতাশ আল্লাহ তিনি যারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছে কোনো না কোনো ভাবেই না তাকনা তুমির রাহমাতিল্লা আমার রহমত থেকে তারা যাতে নিরাশ না হয় হওয়া কুফুরি তাই হতাশ হওয়া যাবে না নিরাশ আধারে ক্ষুধা তুমি হ্যাঁ আর হা কখন কোন হতে পারে পলায়ন করে শক্তি নাই সামর্থ্য নাই জেনে রাখা উচিত একেবারে শরীর স্বাস্থ্যহীন অথস মুসলিম ইমানের চেতনায় বলিয়ান মানুষ একজন হলে ন্যূনতম জন দুষ্টের বিরুদ্ধে বিজয়ী হয়ে বলে ঘোষণা করেছেন ন্যূনতম সর্বনিম্ন হলো মেয় একশো জন যদি তোমরা হও ইয়াকিবু মেয়াত দুইশ জনের উপরে বিজয়ী করে দেবেন আল্লাহ ভান হবাহা সুতরাং হতাশা কিছু পেরেশানি পেরেশানি নিয়ে পালাইয়া যাবেন হতাশা দিয়ে পালিয়ে যাবেন বন্ধুগণ না বরং কবি নজরুল ইসলাম তিনি সুন্দর করে বলেছেন ওরে মুসলিম ভীরু পুরুষ, ভয় কেন আজ করিস রণে কিসের শঙ্কা ছুটে চল আজি জীবন পাবি রনাঙ্গনে আরব মরুর সন্তান মোড়া তলোয়ার দেখে কবুকি ডরি আঘাতে আঘাতে জীবন মোদের গর্জে উঠে নতুন করি যাতনা সহেছি আগুনে পুড়েছি ডুবেছি মোড়া অথল নিরে মরিয়া হয়ে লড়াই করেছি অজেয় করেছি ইসলামের নই আছেরে তুর অজেয় মুসলিম তুই বিশ্বাস কর। দুনিয়া মাঝে তুই করেষ্ঠ জাতি সুতরাং বন্ধুগণ কবি মিথ্যা বলিনি সত্য বলেছে দুনিয়ার মাঝে যদি শ্রেষ্ঠ জাতি হই পলায়ন করব কেন আর যদি কেউ পলায়ন করে সে তো শ্রেষ্ঠ জাতি হওয়ার আকাঙ্ক্ষা করতে পারে না কবিরা গুণা হয়েই থাকবে সুতরাং জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে প্রক্রিয়া আর অবস্থানে আমাদের সকলকে সত্যের পক্ষে অবস্থান নেওয়া উচিত মিথ্যার বিরুদ্ধে দৃঢ়পদ থাকার জন্যে দোয়া করা উচিত রব্বোলার আলমিনের কাছে হে আল্লাহ আমাদের সকলকে সত্যের উপরে প্রতিষ্ঠিত রাখো যে কোনো পরিস্থিতিতে মিথ্যার পক্ষ অথবা নিরপেক্ষ বলে অথবা সত্যকে বাদ দিয়ে পলায়ন থেকে হেফাজত করো শকুলকে তোফিক الله ওরক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 पाउंड उंड नंबर शून्योड तीन शून्य शून्य शून्य आठ तीन सोएसि कोड कोड आई विजि बता इमेल करेट पीस टी डटी मानव